এই দুই কিতাবের কোন দুই কিতাব আমরা একত্র করছল সাত ছিলেন এর কোনল প্রসিদ্ধ করেছে এই বাইবেল বর্তমানি খ্রিস্টানদের কাছে আছে বুঝে থাকে বলুন বর্তমান দুনিয়ার বিদ্যমান বাইবেল ও বিকৃত না বিকৃত বিকৃত বিস্তারিত বিবরণ জানতে চাইলে আধুনিক বিশ্বের সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ইউরোপের মরিশ বুকাইল লেষণ করে কষ্টে করে প্রমাণ করে দিয়েছেন ভদ্রলোক বর্তমান দুনিয়ার বিদ্যমান বাইবেল একটা বিস্তৃত কিতাবের স্বরূপপাত্র বলতেছিলাম বনি বুঝলেন এই কারণ বনীসাই করেছিলাম তাতে আমি উল্লেখ করে দিয়েছিলাম হে মুসা নবিরা তুই ধরনের পাপ যদি তোমরা করো তাহলে তোমরা ইমানের দাবিদার হওয়া সত্ত্বেও সরাসরি তাদের হাতে তোমরা লাঞ্ছিত হবে আপনারা সমস্যা আসতে থাকি না এই রকমের দাবিদার হইয়া যদি তুই ধরনের সাথে লিখতে হইয়া নাও সরাসরি না বলে নবী মানি না কেবলা মানি না বলে আল্লাহর কিতাব মানি না এমন সরাসরি সেদিনের কাছে তোমরা চূড়ান্ত ভাবে লাঞ্চিত হবে প্রথম ধরনের পাপের মর্ম হইলো আল্লাহ কে বিশ্বাস করার মানে হইলো তিনি আমাদের মহা আমি আমরা তার গুলাম আল্লাহকে বিশ্বাস করার মানে হলো। আল্লাহাদের মুনি তা বিধান লঙ্ঘন করে চলবো আজীবন যেহেতু করেছ যেই নবীর তরিকা পালন করনের প্রতিশ্রুতি দিয়েছ তা যদি লঙ্ঘন করো আল্লাহ দাবি করে আল্লাহর বন্দিকে যদি ছেড়ে দাও বলি সহি আমার উন্মত মুসলমানের তত তাকে লিপ্ত হবে বুঝলি হ বলি সাইল যত পাপে লিপ্ত হয়েছিল আমার উম্মত মুসলমান তত পাপে হবে একটা করেছিল আল্লাহর বন্ধা হওয়ার দাবি করে আল্লাহ ছেড়ে দিয়েছিলাম বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের আল্লাহ বন্দী করে না তারা এরা আল্লাহ বন্ধার দাবি করে কিনা দাবি করে আল্লাহ বন্ধা অত বন্দগী করে না এটা হলো প্রথম নম্বরের বাপ এমন বাপ করে বর্তমান দুনিয়ার তোমাদের সবলের দুর্বলের প্রতি অত্যাচারী হবে মুসলমানের সবলে দুর্বল অত্যাচার করেনি আমি বলে দিয়েছিলাম এই দুই ধরনের পাঁচ্যক্ষ তোমরা করবে আল্লাহ বন্যা হওয়ার দাঁড়িয়ে আল্লাহর আজ তোমাদের সবাই আব্দুলের উপর এই দুই ধরনের পাঁচ জন তোমরা করবে তখন সুরা তোমাদেরকে কি কি সাদা আমি দেবো আল্লাহ বলেন আমার কতগুলি আমার কতগুলি গাফের বান্ধাতে বন্দার গাড় তুমরা ছেড়ে দেবা বন্ধার গাড় তুমি পরাক্রমশালী সেনাবাহিনীে তোমাদের জনপদে পাঠাইয়া নেব মুসলমানের জনপদের গুণাগার ভাই তো না আমরা বিশ্বাস করতে পারিনি আছে না বর্তমান দুনিয়ার লোক কোটি মুসলমানের অন্তরের অন্তর এই প্রশ্ন আছে মুসলমান যত বড় গুণাগার হবে আল্লাহ বিশ্বাস করে তাহলে আমাদের অপরাধ একটা তাদের অপরাধ দুইটা আমার একটা আল্লাহরে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি মাঝে মধ্যে বাংলাদেশের ভিতরে বিভিন্ন দোকানে ইন্ডিয়ান আমি অবৈধ মাল যেন আনাগুলো সরকারের কোনো সময় রান্না হতে সবাই জান <laughs> <laughs> <laughs> <laughs> <laughs> <laughs> <laughs> <hlsal> যে দিয়া ধরে গিতা গেল না দাও বড় ভরা দিয়া সিঙ্গেল ভরা দিয়া টাকা নাই কেন ইবজ যারা একে মনে মনে কাজে লাগে টাকা লাগে না খুব সুন্দর কবিতা ছিল যে দাও বড় প্রতিজ্ঞে ঈমান আমা কি দাও কি নষ্ট কুফরি কি দাও পালন করে শিরকি করে আমলও খারাপ কে করতে করে সুকুকের কারবার দারা গিলা ইগা আল্লাহ কুলিন তা কইলো কোন বিচার হইলো পরিস্থিতি ভয় পড়া দেখি আর পরিস্থিতির জন্য তো দেখা অনেক খালি হুজুরান্দা কইলো কাছিকার মুসলমানাইছেন তোা করেন হুজুর বিলিসতের মুসলমানাই যেন বক্তা রিভিউমেন্ট করে যাওয়া যায় তো ভাই মোবাইলে রিভিউমেন্ট করে যাওয়া যায় তো ভাই দরগা করে দ্বিতীয় বছরে একবার নাও যমনে হয় দোয়া করেন না হুজুরের ওকি রক্ষা করে বছরের পর বছর আইতে দোয়া করি না হে খেলে না আমি তো সারা বছর বড় করি আল্লাহ পারে ছেড়ে দাও আল্লাহ পারে ছেড়ে দাও দিрок তো লাগে হুজুর এই জিজ্ঞেস করেন আমি একবার সারা কয় নাও আর জিagotিনা বিলের দোয়া ব리기 তিন বছরের দোয়া করার কথা বল হুজুর তিন বছরের দোয়া দিয়ে কানে গেল বর্তমান বিশ্ব মুসলিম নির্যাতনের সমাজার সমাজের জন্য মক্কা মদিনার নিয়ম সারা দুনিয়ার খুদিরা যেই দোয়া করেন সেই দোয়া বলি ওটা কানে গেল দাবিলাই কুদাই যাইতে কেন ভাইছে সদাই যাই হাও আইবিলে যাই যাই সদাই যাই হাও আইবিলে যাই কষ্ট আইন থেকে এইটার কেন अगेन তার সারা পৃথিবীর হুজুরালে বলা কয় তাই হ্যাঁ এ সে কি নেই সেই সে আল্লাহর